আজকে সালাতর আমরা যে বিষয়টা আলোচনা করব এই মুহূর্তে সেটা সোরাফাতেহা পাঠ করা যে সোরাফাতেহা সালাতর অন্যতম রোক্ষণ এবং অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রসদ সাল্লি সাল্লামে কইশন বুখারি এবং মুসলিমর হাদিসের মাঝে যে ব্যক্তি সালাত ফোড়ল কিন্তু সোরাফাতেহা ফুড়ছে না তার সালাতই লেগিয়া অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ মানে তুটি যুক্ত অন্য হাদিস রসুদামে কইছেন যে একদিন মুসল্লি হকরেন কিনা ইমামর ফিচে কিছু ফোড়ি তখন তাই দেখলো যে হ্যাঁ আমরা খুব তাড়াহুড়া করি ফোড়ি তখন তাই হইলা তুমি দেন এরপ না তবে তুমি সুরা ফাতেহা ফড়িও কারণ যে সুরা ফাতিহা ফোড়ে না তার সালা তো না রসদামে কইছেন যে সুরা ফাতেহা ফোড়ে তার সালা না তাহলে সুরা সুরাফাতে হইলে গিয়া সালাতর একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এত আমরা জন্য সুরা ফাতে হাফরি কিন্তু আমরা দেশও আমরা অনেক সময় যেটা আমরা অবস্থা দেখি যে যখন জামাতে আমরা সালাতা দেয়া করি প্রকাশ্যে যখন সালাতয় যেমন যে এই মাগরিবর দুই রাখাত এশার দুই রাখাত ফজরের দই রাখাত এই সময় আমরা যারা ইমামতি করেন বা যারা নামাজ ফোড়েন এই ব্যাপারে আমি ইমাম হলোর বাজায় যেও ইমামতি করি নাখানে এখানে আমরা যখন ইমামতি করি অনেকেই বিভিন্ন সময়ে আমরা যেন এই বিষয়টাকে গুরুত্ব দিই যখন আমরা প্রকাশ্যে সুরাফা নামাজ ফোড়া হয় জুড়ে ফোড়া হয় তখন আমরা কী দা করি খুব সুন্দর করিয়া আমরা সুরাফাতেহা তেলাওয়াত করি কিন্তু দেখা যায় যে জুহর রক্ত আশো রক্ত মাগ্রীবর শেষ রাখাতো এশার শেষ দুই রাখাতো দেখা যায় যে এই সময় যারা অনেকেই আসেন সুরা ফাতেহা যখন ফোড়েন যে যা যারা হাদিস অনুযায়ী সোরাফাতেহা ফোড়েন মুসল্লি হকলে তখন দেখা যায় মুসল্লি দুই বা তিন আয়াত না ইমাম সাহেব দেন তখন ইমাম সাহেবে কি সুরাফাতে ফোড়েন না আর যদি ফোড়েন তাহলে অত তাড়াতাড়ি করি যদি ফোড়িয়ে তাকেন তাহলে তার ফোড়াটা শুদ্ধ না কারণ তাই যেভাবে আগে প্রকাশ্যে ফোড়ছেন ঠিক অনুরূপভাবে কীতা ফর্তইব প্রকাশ্যে আর যদি তাইন প্রকাশ্যে এক লাগান আর আর লাগান ফোড়ন দেখাইবার লাগে একলাগান ফোড়েন আর আল্লাহরে দেখাইবার লাগে অন্য লাগান ফোড়েন তাহলে এইখানেও কিত হয়ে যাব তার তৈম্যের কারণে এইটা শির্ক পর্যন্ত হইতে পারে কারণ রাষ্ট্র সুস্থামে কোইছেন অনেক সালাতা দেয়া করে কিন্তু হয় মানে দেখাইবার লাগে যদি হয় যে আমি সুন্দর করে ধারাবাহিকতা বা এই যে না। এত আমরা যত্ন সহকারে সুরাফাতেলা আলিয়া খুঁজেন যে সুরা ফাতেহা ফোরে না তার সালাত অয়নাতে ও সালাতের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় লোকরা ফাতে পাঠ করা আল্লাহান অনুসরণে সালাত আদা করার তৌফিক দান্লা নবীনা মহম্মদালি ওয়াসাবিহি ও